بسم الله والسلام على سيد المرسلين সম্পর্কে দিনের প্রথম স্তর ইসলাম দ্বিতীয় স্তর হচ্ছে ইমান আর তৃতীয় স্তর হচ্ছে এহসান সম্পর্কে এহসান এব হাদিসের ভাষায় কি से सम्पर् आज के लेखक जाहसान तरह स्तम्भ इसलमर रकुन कईलम स्तम्भ खुटी पांच टीम स्तम्भ खुटी हम छहसान सम्पर्क रकुन ओहेद বা স্তম্ভ হচ্ছে মাত্র একটি এই এহসান হচ্ছে আল্লাহ পাকে এবাদত বন্দগীর ক্ষেত্রে এহসান লেখক আল্লাহ পাকের এবাদত সম্পর্কে এহসানের কথা উল্লেখ করেছেন এহসানের আর একটি দিক হচ্ছে আল্লাহ সাথে এহসান আল্লাহ পাক রবুল আলমিন এই এহসানের কথা বান্দার সাথে আল্লাহর মখলুকের সাথে আল্লাহর সৃষ্টির সাথে এহসানের কথা কোরআন করিমের বহু আয়াতে উল্লেখ করেছেন মাতা পিতা সম্পর্কে আল্লাহ পাক বলছেন আলিদাইনে হসানা মাতা পিতার সাথে কি করবে এহসান করবে সদাচরণ করবে সাদ ব্যবহার করবে এই আয়াত যে আয়াত এহসানোরবাগি করুন তুই এহসান احسان جو دیو احسان کی شامل. اللہ حادثی احسان شاتے شدو شاتے شمیتو کیا نو؟ سے اللہ پاک احسان کے فرض کر তারপরে কি বলছেন নবিসাল যখন তোমরা কোনো কিছু কে হত্যা করবে তখন করবে কোনো খাসি বকরি ছাগল গরু যে সব পশু হালাল আল্লাহ পাক করেছেন কিন্তু জবাই করতে হয় ওয়াইদা জবাহত যখন তোমরা জবাই করবে ফাহসেন জিব হাতা জবাই খুব সুন্দর এহসানের সাথে করবে হান্না সেখানে এসান করতে বলা হয়েছে তাহলে বকরি ছাগলের সাথে করতে বলা হয়েছে গরুর সাথে এসান করতে বলা হয়েছে উঠের সাথে এসান করতে বলা হয়েছে এমনকি যেসব কষ্টদায়ক পশু পাখি সে সব কাতাল করা যায় কিন্তু সেখানে বলছে ফায় কাতাল তুমি তা যখন সে সবকে কতল করবে হত্যা করবে তখন এহসানের সাথে হত্যা করিও এজন্য যার ওপর কেশাস ফরজ হয়ে গেছে এমন কাজ করেছে